السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابي أجمعين وبعد شامان درشق بندو أمرا الله صلى الله عليه وسلم إمام أبو جفر تحاوير رحمة الله علیه وشيتو بيان وعتقاد أهل سنة الجماع أهل سنة الجماع ترى عقيدار بنونا جابان لا إمام تحاوير عقيدانا مبكتو اي مطنتي اكتران شر আমরা সেখানে ব্যাখ্যা করছিলাম একটি ওনার ভাষ্যে তিনি বলেছিলেন তিনি বলছেন আমরা ইমান রাখি বিলবাহাস পুনরুত্থানের উপরে ওয়া জাজ আহমাল ইয়াম কেয়ামা কেয়ামত উদ্দিন মানুষের আমল প্রতিদানের উপর ওয়াল আর্দল হিসাব এবং আমল নামা পেশ করা হবে সেটা পড়তে হবে এবং স্বয়াব কি হবে শাস্তি কি হবে जान सम्पर्स तलामान खफा मकामी जाना आल्ला सामने उपनीत हवा तरह सामने हिसाब निकाशन उत प्रत्येकेीमेट চিত্র তুলে ধরা হয়েছে আর আকাশ বিধিন্ন হবে সেদিন হয়ে যাবে আর যা ইহা আর ফিরেস্তারা থাকবে তার পাশে চতুর্দিক ঘিরে সেদিন পেশ করা হবে তোমাদেরকে তোমাদের কোনো গোপন ভেদ সেদিন আর গোপন থাকবে না প্রকাশ হয়ে পড়বে অন্য আল্লাহ তালা বলছেন ইয়া জাহ ইমাকি হে মানুষ निश्चय तुम्हें कष्ट सिष्ट कर दुनिया दुनिया क्लेस अनुभव कर दुनिया समस्त कष्ट अनुभव कर पर आल्ला सामने गन ऊती बाहू बीम तक जार हाथ डान हाथे अमल नाम তার হিসাব তখন নেওয়া হবে হয়ে তার পরিবারের কাছে আর যার কিতাব দেয়া হবে তার পিঠের পিছন দিক দিয়ে থুবা সে মৃত্যুকে আহ্বান করবে ওয়াস এবং সে জাহান নামে দগ্ধ হবে ইনহ কাহি আহলিহি মসর কারণ সে তার পরিবারের মধ্যে খুশি জীবনযাপন করত দুনিয়াতে আল্লাহ দিনের প্রতি ব্রুক্ষেপ করেনি শরীয় মানেনি কোরআন এবং সুনার কথা শুনেনি নিজের মন খুশি দীপ্ত হয়ে দুনিয়াতে খুশি হয়ে দুনিয়াতে সে জীবন জীবনযাপন করেছে ইন্না হুজানা সে মনে করছে যে তার অবস্থার পরিবর্তন হবে না এ অবস্থা বুঝি বিরাজ করবে দুনিয়াতে ভালো আছে আক্রান্ত ভালো থাকবে সেটা মনে করছে বেলা কখনো নয় ইন্না রব বাহু কাহনা বিহিবাসী प्रत्य ती पाई पाई हिसाब से पेश करा तबर ऊपर कतार बंदी अवस्था আর কিতাব রেখে দেয়া হবে কিতাব রাখা হবে মুজির মি মুশফিক আপনি দেখতে পাবেন যারা অপরাধী তারা এই কিতাবের মধ্যে যা আছে তা দেখে পালাচ্ছে ভয় ভীত সন্ত্রস্ত হচ্ছে তারা বলবে এই কিতাবের কি হল আর বাদ রাখেনি জমা করে রেখেছে আর তারা যা করেছে সবই তারা উপস্থিত পাবে তার রব আপনার রব কখনো রব্বুক আহদা আপনার রব কখনো কারো কোনো জুলুম করেন না তারা যা করছে সেটাই তারা সেখানে দেখতে পাবে আল্লাহ যেদিন পরিবর্তিত আর তারা তাদেরকে পেশ করা হবে মহান রবাহ আলমিন আল্লাহর জন্য সে একক সত্তা আল সব সর্ব সবকিছুকে যিনি जिन्हें सबकिस केदान्य करें जिन्हें सबकिमतार दापुटे सत्ता से सामने जेदी सबाईस्थित करा अल्लाह तलाद की तुम्हारे विषय रही है आल्ला तला राफी उदार दुल आरशल अमिहलाइा मर्यदा बर्धित करें দূর আর্সে তিনি হচ্ছেন আরসের অধিপতি ইউল কির হামিন আমরিয়া আলাম মিন এ বাদিহি তার বান্দাদের মধ্যে তার নির্দেশের যে অংশ অর্থাৎ শরীয়ত নিয়ে যাকে যার উপর তিনি ইচ্ছা তার বান্ধার তার উপর তিনি সেটা নাজিল করেন সেটা প্রেরণ করেন অর্থাৎ তিনি মানুষের হিসাব নিকাশের অবস্থা সেদিন তিনি নিবেন পুরোপুরি হিসাব নেবেন সেখানে বলা হয়েছে ইনলাসর হিসাব তিনি তো দ্রুত হিসাব গ্রহণকারী উনয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফী ইলাহ আ তোমরা তাকওয়া অবলম্বন করো সেই দিনে তাকওয়া অবলম্বন করো যেদিন তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে তুমমাতু আফাকুলু নাফসিমা কাসাবাতুহুম লা ইউযলামুন তারপর অতঃপর তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে প্রত্যেক নফসকে যা সে कमाई করেছে তাদের উপর কোনো সমস্ত মানুষই সেদিন সমস্ত মানুষ সেদিন থাকবে একটি আল্লাহ আসবেন জুল আলম গাম যে ম্যাগের ছায়া আল্লাহ সেখানে আসবেন এবং আল্লাহ বলছেন যে ফেরেজ তারা আসবে অর্থাৎ হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে তিনি উপস্থিত হবেন কোরআন হাদিসটাকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেদিন প্রত্যেকটি মানুষকে তার হিসাব যা আমল যা করে তা পেশ করা হবে তার সামনে আল্লাহর সামনে ইমাম বুখ রহমতুল্লাহ তার সহিতে উল্লেখ করেন আশারাদ আলহামক রসুল্লাহাম বলেছেন লাহাদ ইাকা এমন কেউ নেই যার হিসাব নেওয়া হবে আর সে বেছে যাবে না বরং যারই হিসাব নেওয়া হবে সেই ধ্বংসপ্রাপ্ত হবে অর্থাৎ কেয়ামতের দিন যদি ছোট বড় সবকিছুর হিসাব নেয়া হয় তো কোনো মানুষ আল্লাহর পাকরাও থেকে রেহাই পাবে না এমন কথা শোনার পর আশার মহান আল্লাহ কি বলেননি যার ডান হাতে আমল নামা দেয়া হবে কিতাব দেয়া হবে তার হিসাব অত্যন্ত সহজ তোর হিসাব তো হবে অর্থাৎ আসার চাইলেন রসোল্লা আপনি যদি বলছেন যে হিসাব হলেই শেষ হয়ে যাবে আল্লাহ তো বলতে হিসাব হবে তখন রসুল্লাহ বললেন ইন আয়াসা এটা শুধু প্যাশ করা সামনে প্যাশ করে পার করে দেয়া কিন্তু প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা হিসাব করা হয় তাহলে কোনো ব্যক্তি সেই সেই বিপদ থেকে উদ্ধার পেতে উদ্ধার পাবে না সেখান থেকে বাঁচতে পারবে না এই জন্য রসল আসাল্লাম বলেছেন বলে হয় তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তার শাস্তি ছাড়া কারণ তার এই আমলগুলো সে কেন করেছে খারাপ আমলগুলি কেন করেছে উত্তর দিতে সে পারবে না তখন আজাব ছাড়া তার কোনো আর কোনো উপায় থাকবে না কিন্তু আল্লাহ তালা সেদিন অনেককেই হিসাব ইয়াসিরত্ব ক্ষমা করে দিবেন সহজভাবে পেশ করার পরে তার সামনে এগিয়ে যাবে জিজ্ঞাসা করবেন না সবকিছু করবেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে মানুষদেরকে সেদিন কেয়ামতের দিন বেহস করা হবে ফলিক আমি সর্বপ্রথম হুসে আসবো ফাইজা তখন দেখতে পাবো মূসা আলহ সালাম আর সে পায়া ধরে আছেন পা আর সে পা ধরে আছেন কায়মা আর কাবলি আমি জানি না তিনি হুঁশ হয়েছে আম তুর নাকি তিনি যে দুনিয়ার বুকে তুর পাহাড়ে যে তিনি বেহোস হয়ে গিয়েছিলেন সেটার কারণে এখন তিনি আর বেহোস হননি সেটা এই ঘটনা ঘটেছে নাকি তিনি তিনি আমার আগে হুঁশ পেয়েছেনটা আমি জানি না এই যে হাসরের মাঠে যে বেহোস হবে এটা হচ্ছে আল্লা তালা এই বেহস অবস্থায় এই আল্লাহ তারা আসবেন মানুষদের অবস্থায় তিনি হাঁসরের মাঠে আসবেন মানুষদের যেন বিচার ফয়সলা করার জন্য তিনি হাঁসরের মাঠে উপস্থিত হবেন এই জন্য এই আশা অবস্থায় কি হবে সমস্ত জমিন যে সেই জমিন নতুন জমিন যেটা হবে সেই জমিন আলোতে উদ্ভাসিত হয়ে যাবে এবং সেখানে আলোতে উদ্ভাসিত হওয়ার পরে সেখানে আল্লাহ রব ইত বিচার কার্য শুরু করবেন حدث الرسول الله صلى الله عليه وسلم بلسان ان الناس يوم, يوم, يوم القيامة مانوش دير هاشرر دين قيامة تير دين مانوش دير کے بهمش کرا حبه فاقون اول من تنشق وان عرض فاتحوم آمي زمین ته کے بير ہوئے شخانو بستیت جگن حبو تاکن دیکھتے پاو موسى علیہ السلام عرشهر عرشهر پاہد ہو رہا چھن امی جانینے عرشهر پاہا تار دھراتا کی دنیا ربوکے جننو دنیا ربوکے তার যে দুনিয়ার বুকে একবার তিনি বেহস হয়েছিলেন তুর পাহাড়ে যখন আল্লাহ আল্লাহ আবদার করেছিলেন আল্লাহ রবিনী আল্লাহ বলে তখন বেহস হয়ে গিয়েছিলেন আল্লাহ বলছিলেন যে আমাকে তুমি দুনিয়ার বুকে দেখতে পাবে না তারপর আল্লাহ তার নূরের পর্দা যখন ফেললেন তখন পাহাড় চূন্য হয়ে গেল মুসা আল্লাহসালুস্লাম তখন বেহোস হয়ে গেলেন এই কারণে কি তাকে তিনি দুনিয়ার বুকে বেহোস দুনিয়ার বুকে তিনি বেহোস হয়ে হওয়ার কারণে কি আখেরাতে তিনি বেহোস হননি নাকি তিনি রসল্লাহম পূর্বে তিনি হুঁশ হুঁসে এসেছেন এই জিনিসটি রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আমি জানি না যে এটা কোনটি হয়েছিল তবে এটা সত্য তা আল্লাহ তালা হাঁসরে মাঠে আসবেন তিনি আসার পরে এই বেহস অবস্থায় মানুষগুলো আল্লাহ তার হুঁশ হবে হুঁশ হয়ে দেখতে পাবে যে আল্লাহ রব্বুল ইজত তাদের বিচার কার্য শুরু করেছেন এই অবস্থায় কি হবে মানুষদেরকে কেয়ামতের দিন তিনবার পেশ করা হবে জিদয়াল দুই দুইবার পেশ করা হবে যেখানে ঝগড়া আছে ওজোর পেশ করার বিষয় আছে ও আর দত্তন আরেকবার পেশ করব তোহ যেখানে তার আমল নামা উড়ে আসে তার হাতে পড়বে সেই জান্নাতে প্রবেশ করবে ওমান উ তিয়া কিতাবাহুবি সিমালি দেখালান্নার আর যার বাম হাতে কিতাব এসে পড়বে সে জাহান্নামে প্রবেশ করবে এবং আহমাদ হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে মানুষকে বিভিন্ন ভাবে সেদিন তার সামনে हिसाब निकाशर पेश कराई पेश करार कारण क्यों क्योंकि पेश करा मानुष आल्ला हिसाब तेजे जाबीदानीबें त सामने क्यों आनबें इन बंदा के आल्ला चाचन जिससे किस कर दुनिया बुके सेगुली तान देवेंटा करंदा जो मेरे नए যদি তার দুনিয়ার বুকে অবাধ্য না হয়ে থাকে অপরাধ করে আল্লাহর কাছে বিনয়ী থেকে থাকে আল্লাহ তালা তখন তাকে সেভাবে পার করবেন বলবেন হ্যাঁ তাহলে আল্লাহ তালা তো হিসাব না নিয়ে তাকে পার করবেন পার করবে তাকে সামনে এগিয়ে দিবেন আর যদি সে বলে কোনোরকমের ঘাট চ্যাড়ামি করে শুনতে নাচা যে আমার এই সমস্ত অপরাধ হয়নি আমার জুলুম করা হয়েছে তখন আল্লাহ তালা প্রত্যেকটি জিনিসের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং সাক্ষী নিয়ে আসবেন এটাই হচ্ছে আর হিসাব এবং যাজার মূল জিনিস যে আল্লাহ তালা বন্দাকে জানিয়ে দেবেন তিনি জুলুম করেননি তার ফেরেশ তারা জুলুম করেনি তার উপর কোন জুলুম করা হচ্ছে না তার আমলে শুধুমাত্র এখন তাকে পেশ করে দেখানো হচ্ছে এটাই হচ্ছে মূলত হিসাব এবং যা যার মূল জিনিস যে তারা দুনিয়ার বুকে যা আমল করেছে যা কিছু কথা বলেছে তাদের জীবনে ইমানি এবং কুফুরি যে অংশটুকু তারা সেখানে দেখিয়ে দিয়েছে কতটুকু ভালো ছিল কতটুকু খারাপ ছিল কতটুকু বাধ্য অবাধ্যতা তারা অবলম্বন করেছে দুনিয়ার বুকে কোন কোন কাজ তারা করেছে শাস্তিমূলক কাজ কোনটি কোনটি তিনি শান্তিমূলক কাজ কোনটি স্বভাবের কাজ এবং দুনিয়ার বুকে তারা কতটুকু ভালো কাজ করেছে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে কত খারাপ ব্যবহার করেছে এসবই আল্লাহ তালা যেহেতু লিখে রেখেছেন সেহেতু সবগুলি তিনি মাঠের মাঠে তাদের সামনে পেশ করে দিবেন তারা সেগুলি বা সেগুলি দেখবে দেখার পরে তারা দেখতে পাবে যে তাদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা প্রমাণ প্রতিষ্ঠার আগে কাউকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন না যে তোমার আমল অনুসারে এখন তুমি নির্ধারণ করো তুমি কি জান্নাতের দিকে যাবে না জাহান্ন দিকে যাবে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে করিমে যে কফা বিনাফসি কালিও মালিকে হাসিবা আজকের দিনে তোমার নিজের হিসাব তুমি নেয়ার জন্য যথেষ্ট তুমি নিজ বুঝতে পারবে তুমি কি আমল করেছ এই জন্য আল্লাহতালা তাদের সামনে পেশ করবেন তাদের প্রমাণ যাবতীয় প্রমাণ তারাও পেশ করতে চেষ্টা করবে আল্লাহ তারা তার সাক্ষী নিয়ে আসবেন যে সাক্ষীগুলো দুনিয়ার কাজ করেছে লেখকরা তারপরে তার হাত পা একজন ব্যক্তি তার হাত পা তার সব সবনাখলা ফোয়াহিমাই দিহিম ওতা শাহদুয়ার জুলু হোম বিমা কানুয়া মালুন শরীর অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এইভাবে যার সাক্ষ্য শুরু হয়ে যাবে তার হচ্ছে সবচেয়ে ক্ষতিকর অবস্থা হবে অর্থাৎ যাহার নামে যাওয়া ছাড়া তার কোনো থাকবে না আর যার ইয়ে সির হবে সহজ হিসাব হবে শুধু তার সামনে পেশ করা হবে কখনও তিনি ধমক দিবেন কখনো তিনি সম্মান করে কখনো তিনি তার ওজর গ্রহণ করে কখনো ব্যক্তি তার আমল পেশ করতে দ্বিদা করবে অল্প আমলের কারণে কিন্তু আল্লাহ রব তার আমল নষ্ট না করে সেটাকে তিনি বড় আকারে দেখিয়ে দিবেন যে বন্দা এই কাজটি করেছে কাজটি তার জন্য খুবই উপাদ ছিল অথচ সে মনে করেছে এটা তার কাজে লাগবে না কিন্তু এটা তার জন্য হিসাব করে রাখা হয়েছে করান করিম আল্লাহ তালা উল্লেখ করেছেন হাসরের মাঠে কিভাবে হিসাব নিকাশ করবেন সে একটি চিত্রের মাঠে আল্লাহ বলছেন আলোকে আলোকে আলো উদ্ভাসিত হয়ে যাবে জমিন তার রবের নূরে আল্লাহর আলোতে উদ্ভাসিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে ওয়দে আল কিতাব আর রাখা হবে কিতাব আর কিতাব রাখা হবে অর্থাৎ বিচারের জন্য নবীদেরকে নিয়ে আসা হবে ওয়াশুহাদ সাক্ষীদেরকে নিয়ে আসা হবে ওয়াকুদিয়া বিন হাকি ও হুম তাদের মধ্যে ইন্সাফের সাথে পয়সা করা হবে তাদের কোনো জুলুম করা হবে না দুনিয়ার বুকেও সাধারণত বিচারকদের সামনে বিভিন্ন রকমের জিনিস উপস্থিত করা হয় তাদের কর্মকাণ্ড পেশ করার জন্য ঠিক এইভাবে তাদের সামনে পেশ করা হবে হাঁসড় মাঠে প্রত্যেকটি মানুষের সামনে পেশ হবে সে কি করেছে না করেছে তার কি অবস্থা হয়েছে তিনি আসবেন আল্লাহ বলছেন হালিয়ন ফিজুল আলমামিউলাই তারা তো শুধু অপেক্ষা করছে যে আল্লাহ তালা আসবেন ফের মেঘের ছায়াসহ এবং সেখানে আসবেন ফেরেশ তারা এবং তখন বিচার ফাইসলা করা হবে এবং তো আল্লাহর কাছে সমস্ত কিছু আর আল্লাহর কাছে সমস্ত কিছুর পরিণাম পর আল্লাহর কাছে তিনি নির্ধারণ করবেন কোথায় কে যাবে এই আল্লাহ তালা আসার বিষয়টি হাসরের মাঠে আসার বিষয়টি আমরা আমরা তার কি পদ্ধতিতে তিনি আসবেন সেটা আমরা জানি না তো আমরা ইমান আনি যে তিনি অবশ্যই আসবেন আমরা জানি তিনি অবশ্যই আসবেন কিন্তু তার পদ্ধতি আসার পদ্ধতি আমরা জানি না তিনি আসবেন সেখানে আমরা ইমান রাখি আমরা বিশ্বাস করি যে এটা হক এটা কোন রকমের অপব্যাখ্যা আমরা করি না এবং আমরা এটাকে মিথ্যারোপ করি না আমরা বলি যে অবশ্যই আল্লাহ রব্দুল ইজত তার ফেরেস তার সহ সেখানে আসবেন সেখানে আসার পরে তিনি মানুষের হিসাব নিকাশ নেবেন কিতাব দেখে তার ছোট বড় কি আমল করেছে সেটাকে তিনি নির্ধারণ করে দিবেন এবং সেটা অনুসারে তাদের বিচার হবে আল্লা তালা কোরআন কানী বলছেন ওবুদ আল কিতাব আর কিতাব রাখা হচ্ছে ফাতার আল মুজরিমিন ও শেখি দেখতে ভাবে অপরাধীরা আর তারা সুস্পষ্ট ভাবে দেখতে ভাবে যা আমল করেছে ওজম রব্বু আহাদা আপনার রব কারো উপরে কোনো রকমের জুলুন করেন না এক নম্বর কিতাব দ্বিতীয়ত তাদের উপর নিয়ে আসা হবে রসুলদেরকে এবং সাক্ষীদেরকে তাদের সঙ্গে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ এই বিষয়টি আরো বিস্তারিত আমরা অন্য কোন পর্বে আলোচনা করব আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ও আকর আলহামদুলিল্লাহ বিসালামুম ওরহামলি